প্রথম গল্প টাইপরাইটার রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদাস সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলত কিশোর সাহিত্যের জন্যই জনপ্রিয় টাইপরাইটার গল্পটির প্রধান চরিত্রে গল্পের কথক এবং দাস গল্প পাঠে দ্বীপ দাসের ভূমিকায় পুষ্পল শুরু হচ্ছে টাইপরাইটার তুমি বুঝবে না সত্যি আমি বুঝতে পারি না দাস ব্যবসা করে কিন্তু কি জাতীয় ব্যবসা সে সম্বন্ধে এখনও অব্দি কোনো স্পষ্ট ধারণা আমি করতে পারিনি সাপ্লাই কাজ করে মর্গেজ রেখে টাকা ধার দেয় আর যে কি দশ রকম করে বেড়ায় তা দাস নিজেই জানি। ভগবানও জানেন কিনা সন্দেহ আমিও তাই জানতে চাই না কারণ আমি দাসকে জানি সেই কলেজ জীবন থেকেই জানি ইউনিয়নের টাকা সরিয়ে হাত পাখি ছিল দাস তারপর বর্মা এই নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর সেই থেকে ধাপে ধাপে কত দূর সেই গিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস নি আমার জিজ্ঞেস করতে পারেন এসব সত্ত্বেও সম্পর্ক ত্যাগ করিনি কেন তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু আমি দিতে পারব না শুধু এটুকু বলতে পারি দাসকে আমার ভালো লাগে অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোদ্ধ আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে ওর সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে সঙ্গে আড্ডা দিতে জ্বলতে দেখে তাই ভেতরে ঢুকে পড়ল একটা বেয়ারা নেই তিনজন কেরানির একজনও নেই মস্ত অফিস ঘরটায় সবুজ শেট দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত বলে মনে হয় যেন তখনই আমি বুঝলাম একলা একলা এতক্ষণ বসে যখের ধন পাওড়া দিচ্ছ নাকি প্রায় তাই বিশেষ ধরনের ব্যাকব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো গুলো রাখলো লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে তারপর দামি সিগারেটের তিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল। এটা সিগারেট খেয়ে উঠা যাবে তারপরে কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাটিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণের টাইপরাইটারটার দিকে ঢাকনা খোলা ঝকঝক করছে কিবোর্ড রোলারটাকে অদ্ভুত মুসলিম মনে হচ্ছে আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে তোমার সেক্রেটারির খবর কি দাসের ঠোঁটের কোণে সিগারেট যেন চমকে দুলে উঠল ছাই জমে ওঠার আগেই দাস কয়েকটা হাওয়ায় আশ্চর্য এমন করে কোথায় গেল মেয়েটা অবজ্ঞা ভরা মুখে আবার গোটা ফুলকি ঝাড়লো দাস ও সব মেয়ের কথা ছেড়ে দাও চেহারাটা ভালোই ছিল তো নিশ্চয় সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললাম পালাবার কি ছিল যতদূর তোমার কাছে শুনেছিলাম কলকাতায় একটা বোর্ডিং এ একা থাকত লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার তো ছিল না ওর দাস উদাস ভঙ্গিতে বলল। কে জানে তখন ওর রাইভাল ছিল কলকাতায় থাকলে না একটা কিছু হয়ে যেতে পারতো मेके तब दास पाल सम्पर्म क्या कष्ट मिस्टर चेहरा शांत मे कतदिन निविष्ट मन बस टाइप करते देखे सामान्यीह ठाट्टा मेयर गाले रंग लाल नीचू चोखे पता तार मध्य ठीक ये सब जिन आशा कर আমি সাহিত্যিক নই তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চির কুমারী থেকে যায় সুলতা সেই দলের কিন্তু সুলতা যে প্রায় পনেরো দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয় অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতেই পারে দাস বলল তবে সেক্রেটারির ভাবনা নেই আজও তিনজন ইন্টারভিউ দিয়ে গিয়েছে তবে এবার সেটাকে আর ঝাড়লো না আমি চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা একবার জন্য অপেক্ষা করতে লাগলুম আর ভাবতে সুলতা এতখানি সাহস পেল কি করে সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এবার ওঠা যাক অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে মনে আমার ঠিক তখনই ঝম ঝম করে বৃষ্টি নামল খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত গন্ধ ঘরের ভেতরে এলো আর সেই হাওয়া দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল দাস বললো আমি একটা কাজ হেরেনি ততক্ষণ উঠে টাইপ দিকে এগিয়ে গেল দাস ঝুলতা সম্পর্কে ভাবনাটা ভুলবার জন্য আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা করিয়ে নিলুম টেবিল থেকে पर माल्टी स्कीम एक प्रबंध पढ़वार चेस्ट अलग मनोज लगल बिस्टिर आवाज टाइपर रोलर कागज जड़ान खसखसाई खटाखटर शब्द पर दास हेसे उठल हसी क्या बेपारे <नो>? <laughs> मजा उठे गर पास दाड़ा मजाई बटेड दास बोलो मानता लिखते गलम टेंडार लिखे बसल सुलता पाल नाम तीन बार बोल না তাতে অস্বাভাবিক কিছু নেই এতক্ষণ ধরে ওকে নিয়ে আলোচনা করছিলাম ধরে এইখানে বসে টাইট করেছে সুলতা কেউ ঘড়ির কাঁটার মতো একটা দিন কামাই করেনি এক মিনিট লেট করেনি পাঁচ মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনো এর দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তুমি কেউ ভালোবাসতে বাইরে বৃষ্টি পড়তে লাগলো ধুলো আর উঠছে না দরজা দিয়ে ঠান্ডা ভিজে হাওয়া ঘরে আসছে দাস দরজাটা বন্ধ করার কথা বলল না শুধু বৃষ্টির শব্দ করে থাকা আর ঘরের ভেতরে কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরেই স্তম্ভিত হয়ে রইল দাসই শেষে স্তব্ধতা ভাঙল টাইপটা সেরেই ফেলি कागजा खुले दास से ताल पकिए नीचे बक्स टाइपा फेले दिल जड़िए निलखाना खटाखटे आवाज़र टेबिले कणे दाड़ी एक टाना बिस्टिर शब्दर मध्य टाइपिंग शब्द एकाकार कख स्पेसिंग घंटा बजार आवाज़ कानी आसते कतना क्या চোখ নেমে এলো দাসের পাগলের মতো দাস যা ছেলেছে তা এই টেন্ট আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি আমার ব্যারাপুরের বাবানবাড়িতে পুরোনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রংকে তার মৃতদেহ রয়েছে আমি আর্তনাদ করে উঠলাম দাস টাইপ করছো তুমি এটা কি টাইপ করছো টুলের ওপর দাস থরথর করে খেঁপে উঠল একটা মৃত প্রাণী যেন্টের ছোঁয়ায় দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি নিজের টাইপিং এর উপর চোখ বোলাতে দাসের দশ সেকেন্ডও লাগলো না তারপরে পেছনে লাথি দিয়ে পুলটাকে ফেলে সোজা হয়ে উঠে দাঁড়ালো সে না আমি না না আমি আমি আরো কি বলতে যাচ্ছিলাম দাস বলতে দিল না মিথ্যা কথা আমি নয় শান্ত গলায় আবার চিৎকার করে উঠলো সে বড় মুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল নেমে গেল রাস্তায় আমার দীর্ঘলতা কাটতে আরো প্রায় এক মিনিট লাগে তারপর যখন সেই বৃষ্টির মধ্যে পথে বেরিয়েলাম তখন মাত্র গজ একটা লোক চাপা পড়েছে বাসের তলায় কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউই নয় আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে हमें भावते लगल निजे हाथ शिशे सुलता एर पर एक मात्र क्ज करार आलो को पब्लिक टेलिफोने गए पुलिस के जाना बैरकपुर ग्यारेजे सेब ट्रांकटार कथा टाइप रचना नारायण गंगोपाध्याय